এর আগের আয়াতগুলোর মধ্যে মূসা আলাহিসামের সংক্রান্ত অনেক কথা আল্লাহ তালা এনেছেন আহ এরপরে তার উম্মত সম্পর্কে আলোচনা করেছেন এই আয়াত শুরু করেছেন ঈশা আলাহিসামের কথা দিয়ে এবং তার উম্মত সংক্রান্ত কিছু কথা আমাদের সঙ্গে আল্লাহ তালা উল্লেখ করে এরপরে আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ তালা বলবেন করা হয়েছে প্রথমে এরপরে ইঞ্জিলাম এবং্লাহামের কাছে নাজিল হয়েছে কোরআন এবং এই উন্মতের দায়িত্ব কি সেই বিষয়ে জাবুরটা এখন এই মুহূর্তে আসেনি আপনারা জানেন জবুরটা ভাই প্রশ্ন করেছেন জাবুর কেন আসলো না তাবরাত জাবুর ইঞ্জিল কোরআন জাবুর একটু বেশ আগে আসার কারণে দুনিয়ার মধ্যে যখন কোরআন নাজিল হয় তখন যাবুরের তেমন কিছু বাকি থাকে নি। যা পাওয়া গিয়েছে আহলে কিতাবের মধ্যে দুই গ্রুপ পাওয়া গিয়েছে মূসা আলাহাম উম্মাদ ইসা আলাহ উম্মদ আর তাদের কিতাবগুলো গুলো তাবরাত আর ইঞ্জিল ছিল জাবুর হারিয়ে গেছে সফে ইব্রাহিম এগুলো হারিয়ে গিয়েছিল এগুলোর কোনো আলোচনা সমালোচনা অস্তিত্ব তখন আর ছিল না এই জন্য আল্লাহ তালা ওগুলাকে আলোচনা উল্লেখ করেননি কিতাব ওই সময় জাবুরওয়ালারা ওই তাওরাতের ভিতরে তাওরাতের সঙ্গে ঢুকে গেছে অথবা ইঞ্জিলওয়ালাদের সঙ্গে ঢুকে গিয়েছে যার ফলে এই জন্য এই আহলে জাবুর বা জাবুর প্রসঙ্গটা এখানে আসেনি এই দুই গ্রুপ আহলি কিতাব সেই সময় অ্যাভেলেবল ছিল একমাত্র এই জন্যই এই দুই গ্রুপ সম্পর্কে এবং তাদের কিতাব সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ রব আলিন এরপরে বলেন যে বনি ইসরায়েলকে আমি অনেক নবী রসুল পাঠিয়েছি মুসা আল্লাহাম ওনার আগে পরে অনেক এসেছে এর পরবর্তী পর্যায়ে সেই সিলসিলার ধারা অনুযায়ী আমি তাদের কাছে অন্য নবীদের পরে পাঠালাম এই সাহেব মারিয়ামকে আলহ সালাম ওনাকে নবীক করি বনি ইসরা পাঠানো হয়েছে উনি কিন্তু নবী হয়ে এসেছেন কাদের কাছে বনি ইসরায়েলের কাছে দাদের নবী ছিল তখন মুসা আল্লাহ পার হয়ে গেছেন অনেক আগে সময় হয়ে গেছে আরেক নবী পাঠানোর ইসা আল্লাহামকে পাঠালেন তিনি এসে কি করেছেন মুসদ্দিক মুসদ্দিক আল্লিমা বাইনে হিমিনাউর তিনি এসে এই বলেছেন যে আমার আগে যে কিতাব আল্লাহ পাঠিয়েছেন তাওরা তার মধ্যে যা কিছু আছে সব ঠিক আমি সেই ধারা কমপ্লিট করতে এসেছি আমি নতুন কোন ধর্ম নিয়ে আসিনি কোন নবী কি নতুন কোন ধর্ম নিয়ে আসেন সব নবী কোন ধর্ম নিয়ে আসেন ইন্দিন ইসলাম নিশ্চয়ই দিন আল্লাহর কাছে একমাত্র ইসলাম আর কোন দিন নাই আদম আলাইলাম ইব্রাহিম আলাইসাল্লাম লুতআালামাইসাল্লাম ইসা আলাই সাল্লাম দাউদ আলাইসালাম সালাম আলাইসাল্লাম সমস্ত নবীরা একই দিন নিয়ে এসেছেন তো যখন ইসা আল্লাহ এসেছেন তিনি তাদেরকে বললেন আমি তো নতুন কিছু নিয়ে আসিনি তোমরা আবার হঠাৎ করে এত দিন এখন না ওখানে যা আছে সেগুলা কি তাওরাত্ম করা আর কোন কোন জিনিসের একটু আল্লাহ তালা চেঞ্জ করেছেন শরীরে তোমাদের লিটল বিট পরিবর্তন করেছেন পরবর্তী নবীর মধ্যে আগে নবীর কাছে হালাল ছিল দু একটা আইটেমকে কে আল্লাহ তালা পরে হারাম করেছেন অথবা আগে হারাম ছিল পরে আল্লাহ দুই একটা আইটেম কে হালাল করেছেন এছাড়া পরিবর্তন হচ্ছে ইঞ্জিল কন্ট্রাডিকশন নয় কমপ্লিমেন্টারি সাংঘর্ষিক নয় পরিপূরকা ইঞ্জিল আর আমি তাকে ইঞ্জিল দিয়েছি আরেকটি কিতাব এই কিতাবের মধ্যে হেদায়ত আছে নূর আছে আরো আছে যে তার আগে যে তাওরাত এসেছিল সেই তাওরাতের কথাগুলাকে তারা তাওরাত ঠিকই বলেছে সেগুলাকে আরো কনফার্ম করার জন্য হেদায়তের কথা আবার রিপিট করছেন আল্লাহ যে এই জিল হেদায়েত নিয়ে এসেছে আর মুহাদ মানুষের জন্য আরো হৃদায়তের দিকে কাজেই তোমরা যারা তাওরাত অনুসরণ করছো তোমাদের জন্য এটা উচিত এই ইঞ্জিল গ্রহণ করে নেওয়া এবং এই নবীকে মেনে নেওয়া কিন্তু তাওরাতারা কিছু কিছু লোকে মানলো এবং এই নবীকে হক নবী মনে করলো বাকি অনেকেই মানলো না যারা বলল যে না নূসা আলাহামী শেষ নবী এরপরে নবী ঈশা আল্লাহ সাল্লাম ঠিক না উনি মিথ্যা নবীর দাবিদার আবার ঈসা আল্লাহ সাল্লামের প্রতি যারা ইমান এনেছিল পরবর্তী পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসার পরে তারা বলল না ঈশা আলাহ সালামী শেষ নবী এর পরে আর কোন নবী আসে নাই মোহাম্মদ মিথ্যা নবীর দাবিদার এই উল্টা কাজ করলো আল্লাহ বলছেন যে না পরিমান নেছে তারা যেন এই ইঞ্জিনে যা কিছু আছে এগুলাকে তারা ফয়েসালাকে মেনে নেয় এগুলাকে তারা মেনে চলে এগুলার ফতুয়া ফর্মুলাকে গ্রহণ করে নেয় আল্লাহ তালা যা করেছেন সেগুলাকে নির্দিদায় নিশ্চিন্তে মেনে নেয় আর যারা আল্লাহ তালা দা নাজির করেছেন এগুলোর প্রতি করে না মেনে নেয় না এগুলার ফর্মুলাকে গ্রহণ করে না এরা ফাসেক ছাড়া আর কিছু না কাজে তারা যদি আমরা অমুক নবীর উম্ম তার কিতাব মানব পরে যেটা পাঠিয়েছে আমরা স্বীকার করি না মানি না আল্লাহ তাদেরকে কি ডিক্লিয়ার করছেন এখন এখানে ইঞ্জিলওয়ালারা ইঞ্জিল কে কায়েম করুক তার ফায়সলা গ্রহণ করুক এটা কি কোরআন আসার পরে না কোরআন আসার আগের কথা আগের কথা যখন কোরআন এসেছে তখন আগেরটা আর কার্যকরী নেই সেগুলো আল্লাহ করে দিয়েছেন মানসুখ করে দিয়েছেন রহিত করে কারণ এই কথা একটু পরে তাদেরকে তখন বলেছিলাম কারণে কার্যকরী করো তাদের জমানায় কার্যকরী করতে আর ওই জমানায় যখন কোরআন নাজেল হয়েছে তখনও কিছু কার্যকরী করার আছে সেটা কি ওই কিতাবের মধ্যে বলা আছে আহরিনে নবী যখন আসবেন তখন তোমরা তাঁর প্রতি ইমান আনবে ওই কথা আছে কিনা নাই সেটা মানতে হবে কিনা তারা যদি সেটা না মানে তাহলে তাদের কিতাবকে না তাদের কিতাবে আছে নবী তাকে মেনে নিবা সেই কথা তারা মানলো না তোমাদের উচিত তোমাদের কিতাবকে মানা তাহলে ওনার প্রতি ইমান আনলে ওনার শরীয়তকে ফলো করা এখন তোমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আগেরটা ধরে বসে থাকলে আর হবে না এরপর আল্লাহ বলছেন অতপর হে নবী নদ ইলাই আপনার প্রতি নাজিল করেছে এই কিতাব এই কোরকান বিল হাক অতি হাক অতি সত্য ভেরি ট্রু কিতাব দিয়েছি আপনাকে যেটা মুসদ্দিক ইব্রাহিম সবগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন ওই সময়কার নবীদের প্রতি এইগুলা সব ঠিক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব কিন্তু আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে যেটা পাঠিয়েছেন এখন কি হয়েছে ও মুহাই মেনান আলহি এই কিতাবের এই কিতাবটা আগের কিতাবের ভালো ভালো যত কথা আছে সবগুলা এর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন কোন ভালো কথা আগের কিতাবের ছুটে যায়নি আর আল্লাহ অনেক নতুন সুন্দর ফর্মুলা শরীয়তার অ্যাড করে দিয়েছেন এক কোরআনের মধ্যে আগের কিতাব গুলার সঙ্গে তুলনা করলে এক কোরআন অনেক বেশি সমৃদ্ধশালী অনেক বেশি কম্প্রিহেন্সিভ আগের গুলো সমস্ত কথা এখানে আছে ভালো ভালো কথাগুলো আর নতুন করে আল্লাহ কেয়ামত পর্যন্ত চলবে যে শরিয়াত যে কিতাবের ভিত্তিতে দুনিয়ার মানুষ চলতে পারবে তার জন্য ফিট করে অ্যাপ্রোপ্রিয়েট করে আল্লাহ তালা মোহাইমিন হিসাবে কিতাবকে পাঠিয়েছে যেটা সমস্ত কিতাবকে সামিল করে ফেলেছে এবং যার স্পির সমস্ত কিতাবের ঊর্ধ্বে তার সান যে কিতাব সকল যুগের জন্য ফিট তাওরাত এবং ইঞ্জিল ওই জমানার জন্য ফিট ছিল এমন কিছু হুকুম ছিল যেটা দীর্ঘ মেয়াদি শত শত বছর বছর কেমন পর্যন্ত ফিট করবে না কিন্তু আলহামদুলিল্লাহ এমন কোন আয়াত আপনি পাবেন না যে এই জমানার জন্য সেটা প্রযোজ্য নয় আল্লাহ এত বৈজ্ঞানিক করে পাঠিয়েছেন আফ দা এন্ড অব দা ওয়ার্ল্ড এই দুনিয়ার শেষ পর্যন্ত মানুষ যদি আল্লাহিক ডেভেলপমেন্ট কোনটার সঙ্গে কোরআনে সংঘর্ষ হয়ে আধুনিক সমাজে অচল অবস্থা সৃষ্টি হবে না ধর্ম একদিকে যাবে আর সভ্যতা সংস্কৃতি আরেকদিকে যাবে এরকম কোন একটা অদ্ভুত কোরআন আনফিট আধুনিক সমাজের সঙ্গে হতে পারে এরকম কোন কোরআন আল্লাহ তালা নাজুল করেননি আজকে যারা বলে কোর আন চোদ্দশো পনেরোশো বছরের পুরোনো জিনিস তাদেরকে আধুনিক সমাজ চলতে পারে এই কথাটা অত্যন্ত মিথ্যা কথা এই কথাটা অত্যন্ত ভিত্তিহীন কথা কোরআনের এমন এক হুকুম নিয়ে আসেন যেটা এই সমাজের সঙ্গে সাংঘষিক হয়ে যায় আপনি একই খুঁজে পাবেন না আপনার তাদের মধ্যে ফয়সলা করে দেন যা আল্লাহ তালা আপনার প্রতি নাজিল করেছেন তারা কি বলল কে কি বললো তার পরোয়া করবেন না এই কোরআনকে আল্লাহ তালা যেভাবে আপনাকে নাজিল করেছেন তাদের আপত্তি তাদের বিভিন্ন এগুলো আপনি কিছুই শুনতে পারবেন না যা আল্লাহ নাজির করেছেন তা অনুযায়ী আপনি ফসলা করবেন তার আহ আহ আর তাদের মন গড় কথা আপনি শুনতে যাবেন না ফলো করতে যাবেন না আল্লাহ আপনাকে হক দিয়েছে আল্লাহর পক্ষ থেকে হক এই ফা চলার পরে আপনি কি তাদের পরামর্শ না এই কে কেমত পর্যন্ত বলা হচ্ছে উম্মত কে কেমত পর্যন্ত বলা হচ্ছে এখন আমাদের কিতাবের মধ্যে অনেক কথা আছে হক আর আধুনিক সমাজে যারা নিজের মনের চাহিদাকে অনুসরণ করে যারা ডিজায়ারকে ফলো করে তারা বলে আরেক কথা তোমাদের ইসলামের মধ্যে এগুলো বেশি গোড়ামির কথা তোমরা একটু অ্যাকোমোডেট করা বিভিন্ন রকমের কথাবার্তাকে তোমাদের ইসলামে বেশি কড়া পর্দা আছে তোমরা এক কাজ করা পর্দাকে কিছু হালকা করে দাও তাহলে নারী পুরুষ একটা আর কোন পার্থক্য থাকলো না কোনো বিভেদ থাকলো না সব সবাই সব জায়গায় সচরাচর চলাফেরা করবে কোন ধরনের পর্দা টর্দা করে মহিলাদেরকে একটু বন্দি করে রাখে কিনা ছেড়ে দাও মুক্ত করে দাও এরকম ফর্মুলা নেওয়া যাবে পর্দা কি মহিলাদেরকে বন্ধি করতে এসেছে পর্দা সহকারে মহিলারা অনেক কাজ করতে পারে, পর্দা মহিলাদের জন্য সম্ভ্রম শালীনতা ইজ্জত হের রক্ষার জন্য তাদের নিরাপত্তার জন্য একটা গ্যারান্টি সংসার ঠিক থাকার গ্যারান্টি পরিবারগুলো জড়ি থাকার গ্যারান্টি এখন কত রকমের প্রচারণা চলছে ইসলামে এই জিনিস খারাপ ওই জিনিস খারাপ মুসলমানরা এইরকম ওইরকম এখন এগুলো বড় জোরে যত জোরে আসে আমরা কি চিন্তা করবো কোনটা ছেড়ে দিলে মোটামুটি সবার সঙ্গে শান্তিতে সহাবস্থান করা যাবে ইসলামকে নিয়েই শান্তিতে সহাবস্থান করতে হবে কাজে কেউ যদি দুনিয়ার মানুষের বিভিন্ন রকমের ফর্মুলা তারা যেটা দেয় তাদের মন গড়া ফর্মুলা ওগুলো গ্রহণ করে আর আল্লাহর কাছ থেকে আসা হক থেকে সরে যায় সেই মুসলিমদেরকে আল্লাহ তালা কিভাবে দেখবেন আল্লাহ তালা সেই মুসলমানদেরকে আল্লাহ তালা কি তারা কি ভালো মুসলমান হিসেবে আল্লাহ গ্রহণযোগ্য হবে না কোন অবস্থাতেই নয় আমরা ইল্লা দলাল আল্লাহ অন্য আয়াতে বলেছেন হক আসার পরে হক ফাইসালা আসার পরে আরেকটা যদি গ্রহণ করো সেটা কি আর হক হবে দলাল দলাল অর্থ কি গমরাহি পথভতা আল্লা পক্ষ থেকে সুস্পষ্ট হক আসার পরে তোমরা যদি আরেকটা অপিনিয়ন এনে ঢুকাই দাও আল্লাহ কোরআন বলে এক কথা তোমরা আরেকটা অপিনিয়ন নিয়ে এসে ঢুকাই দিলা তাহলে এটা হবে কি দলাল গমরা হেদায়েত না নূর না যে নূর আর হেদায়ত নিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন গত তাপসির আমরা শুরু কোরআন বারে বারে আল্লাহ তালা কি বলেছেন নূর তাহলে জুলুমাত অন্ধকার চলে আসবে আমাদের জীবনে হেদায়ত দূরে চলে যাবে দলাল গুমরাহি চলে আসবে আমাদের জীবনে এই মজবুতি মুসলমানদের লাগবে যদি আল্লাহ পথে থাকতে হয়। আর যদি আল্লাহর পথে একটু থাকি আর একটু মানুষের সঙ্গে একটু মিল করে কম্প্রোমাইজ করে চলি তাহলে আল্লাহ তালা কবুল করবেন না তোমাদের সবাইকে আমি সে আদ দিয়েছি আর মিনহাজ দিয়েছি সব নবীকে সব উম্মত কে পরিষ্কার সারিয়া দিয়েছি শরীয়তের হুকুম কি কোনটা শরীয়তের বিধান সেটাকে ফলো করার জন্য দিয়েছেন আর মিনহাজা মেথোডোলজি কর্মপদ্ধতি নবী করিম সাল্লা আসলামকে আল্লাহ তালা সুন্দর সুন্দর তরিকা দিয়েছেন যে সুন্দর তরিকার উপরে তিনি আমাদেরকে রেখে গিয়েছেন যে সুন্দর মিল্লাতের উপরে রেখে গিয়েছেন বিস মিল্লাহে আল্লাহ মিল্লাতে রাসুলিল্লা শুধু মাইয়ের কে সময় এই দোয়াটা এই আয়াতটা লাগবে যে একদম ইসলামের তরিকায় তারা সোয়াই দেয় কেবলামুখী করে তারপরে যেভাবে কবর দিতে যেভাবে ওই সময় আল্লাহ রসুলের মিল্ল ফলো করতে হবে আর যখন বেঁচে থাকবো তখন আল্লাহ রসুলের মিল্ল লাগবে না লাগবে ব্যবসা বাণিজ্য করতে লাগবে কিনা দেশ চালাতে লাগবে কিনা পারিবারিক জিন্দিক লাগবে কি না। সব জায়গায় সের আতান ও হ্যাঁ যা এটাকে আমরা ফলো করতে হবে দুনিয়ার মানুষ এটাকে পছন্দ করুক আর না করুক কিছু লোক আছে তাদের অপছন্দ দেখলে মনে করে ইসলাম নিয়ে বিপদে পড়ে গেলাম ইসলামের ভালো করে ধুয়ে টুয়ে কিছু ছেড়ে ঠেড়ে দিয়ে কোন রকমে একটু ইসলামের রক্ষা করা যায় কিনা এরকম এত দুর্বল ইসলামকে রক্ষা করতে কিছু দুর্বল মুসলমানদের চেষ্টা দেখা যায় মাঝে মধ্যে তো আল্লাহ তালা বলছেন তোমাদের সবাইকে আমি এরকম প্রত্যেক নবীকে প্রত্যেক উম্মদকে পুরস্কার সরিয়া দিয়েছি মিনহাজ মেথোডলজি দিয়েছি কর্মসূচি কর্মপদ্ধ দিয়েছি নবী করিম সালামের মাধ্যমে সুন্নত এবং তরিকা দিয়েছি এগুলাকে ধরে রাখতে হবে নবী করিম সালামের তরিকার উপরে না থাকলে আল্লাহ তালার পথে আমরা থাকবো না হ্যাঁ এই জন্য আত্মীয় ও আত্মীয় রাসুল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 Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. And Allah <laughs> will make you a single woman, but He will not be able to see you in what you have. So, when you have a great experience, when you have a great experience, আন ফিল করো কিন্তু আল্লাহ করে সবাইকে এক পথের মধ্যে নিয়ে আসবেন জোর করে আল্লাহ তালা যা দিয়েছেন পরীক্ষা করে দেখতে চান কারা স্বেচ্ছায় সপ্রনোদিত হয়ে ভলন্টিয়ারলি কে দিনকে গ্রহণ করে দিনের পথে টিকে থাকে চ্যালেঞ্জ মোকাবিলা করে আল্লাহদিনে নিয়ে পড়ে থাকে আর কারা একটু তুফান দেখলে ধাক্কা দিয়ে ফেলে চলে আগে এরকম দুর্বল কারা অথবা কারা হক কে জেনে বুঝে দুশ্মনি করে ইসলামের বিরুদ্ধে ইসলাম কি দুনিয়ার মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে না ইসলাম তো দুনিয়ার মানুষকে শান্তি দিতে এসেছে ইসলাম মানুষকে রক্তপাত থেকে নিরাপত্তা দিতে এসেছে অথচ ইসলামকে একদম টার্গেট বানানো হচ্ছে যে এটাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল হচ্ছে ইসলামের ভিতরে এভাবে কথা আছে আল্লাহ তালা চাইলে এগুলা হতো না সবাই একেবারে এক ধার্মের অনুসারে হয়ে গেছে জোর করে সবাইকে মুসলমান খবর দাঁড় অন্য কোন অর্থ যেতে পারবে না তাহলে একেবারে শ্বাস করে দেব এরকম জোর করে আল্লাহ তালা মানুষকে চাইলে আনতে পারতেন কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করতে চান ওলাবুয় আল্লাহ তালা তোমাদেরকে যা দিলেন দিন দিয়ে পরীক্ষা করছেন কে কুপুরে থাকবা কে সেরকে থাকবা কে দ্বিত থাকবা কে শূন্য থাকবা কে বেদে আতে যাবা আমি পরীক্ষা করে দিয়েছি আমরা এই জীবনটা গোটা জীবনটা গোটা দুনিয়াটা একটা পরীক্ষার হলে আছি পরীক্ষার হলে আপনি যা লিখবেন লেখার স্বাধীনতা আছে যে আমার প্রশ্ন করেছে উনি যেরকম উত্তর চায় আমি কি এরকম লেখবো নাকি আমার আমার মন মতো এরকম লেখবো আপনাকে লিখতে দিবে আপনাকে একজামিনা বলবে আপনি পাল্টা সব লিখেন আপনার ঘোড়ার আর যে ভালো উত্তর লেখেছে সে কি পাবে স্টার মার্ক পাবে এক্সিলেন্ট রেজাল্ট করবে আর যে মাঝামাঝি করেছে মাতামাজি পাবে টানা টানিগরি পাস করবে আর কেউ ইচ্ছা করে আসে আর নবী করিম সালকে কি বলেছেন আপনাকে আমি জবরদস্তি মানুষকে দিনের মধ্যে নিয়ে আসার জন্য কোনো দায়িত্ব দেয় নেই না ইকরা হাফিজ দিন কোন জবরদেশে কাউকে দিনে ঢুকাতে দেওয়া হবে না প্রত্যেককে স্বাধীনতা দেওয়া আছে তুমি ইচ্ছা করে ধ্বংসের পথ বেছে নিবা না মুক্তির পথ বেছে নিবা তোমার খুশি তো আল্লাহ তালা এভাবে চান যে মানুষ কি করুক ইচ্ছা করে পরীক্ষায় পাশ করুক যারা আসবে না আপনারা তাদের জন্য এত চিন্তা করবেন না হে নবী আর তার অনুসারীরা কে দুশ্মী করছে এত দুশ্মী কেন করে এগুলো নিয়ে এত পেরেশন না হয়ে তোমরা কি করো তোমরা প্রতিযোগিতার ভিত্তিতে নেক কাজের দিকে এগিয়ে আসো দুনিয়ার মানুষ ভালো কাজে আসতে চায় না মন্দ কাজে শয়তানের তরিকায় চলবে চলুক তোমাকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন নূর দিয়েছেন তুমি দিনের পথে এসে নেকির কাজ করে করে তোমার সম্বল জোগাড় করো দ্রুত গতিতে এগিয়ে আসো কে কার থেকে বেশি নেকি জোগাড় করবো আল্লাহর জানলা সিকিউর করবা এই তরিকে এগিয়ে আস ভালো কাজের দিকে যাও তোমরা শুধুমাত্র হয়ে পড়ে না তোমরা তোমাদের নেকির কাজে অগ্রসর হয়ে যাও মনে রেখো এই দুনিয়ায় শেষ না দুনিয়াতে হক বাতিল হিসাবে প্রমাণিত করে কোনো কোন মানুষ বাতিলকে কে হক বানিয়ে ফেলে তাই না ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে ক্রিমিনালকে একদম ফুলের মত পবিত্র মনে করে আর যারা নির্দোষ তাদেরকে সবচেয়ে বড় অপরাধীর শাস্তি দিয়ে বসে থাকে কত জুলুম দুনিয়াতে হতে পারে দেখতে পাচ্ছেন জুলুমের কোনো শেষ নাই তো আল্লাহ তালা বলে এগুলো এইগুলো করে কি সব শেষ হয়ে গেল সব আমার কাছে আসছ একদিন আমার কাছে আল্লাহর আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেবেন ইতলাফ করে দিমত করে বাদানুবাদ করে বিভিন্ন মতবিরোধ করে তোমরা কোন দিকে চলে গিয়েছিলা কে রাইট ছিল কে রং ছিল কে ক্রিমিনাল ছিল অপরাধী ছিল আর কে শাস্তি পেয়েছে এগুলো সব আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেবেন আখেরাতে দুনিয়ায় কি শেষ কয়দিনের দুনিয়া যাওয়া লাগবে আল্লাহর কাছে সবাইকে সবাইকে যাওয়া লাগবে যে জালিম তাকেও যেতে হবে যে মাজলুম তাকেও যেতে হবে আহম আর হে নবী আবার আল্লাহ তালা রিপিট করছেন আপনি যে আল্লাহ যা করেছে তা অনুযায়ী সাজেশন এইগুলাকে খবরদার অনুসরণ করবেন না তো সুর সাল কি একটু অন্য তাদের কিছু নেওয়ার চিন্তা করেছিলেন নাকি তাহলে আল্লাহ তালা বললেন কেন এরকম করে কেন আমাদের আল্লাহ নবী এত দুর্বল মানা না যে উনি একটু তাদের কাছ থেকে ধাক্কা আসলে নরবরে হয়ে যাবেন নরবরে কারা হই আমরা জোরে ধাক্কা আসলে কি করি কোনটা সার দেওয়া চিন্তা করি নবী করিম সাল্লা সালামের মাধ্যমে ওনার ইমানি এই দুর্বলতা হওয়ার কোন সম্ভাবনা নেই আমরা এই উমের দুর্বলতা পড়ে যেতে পারি পরীক্ষায় ফেল করে যেতে পারি বাতিলের তুফান দেখলে ভয় পেয়ে যেতে পারি সর্বনাশ এদিনকে কমপক্ষে অর্ধেক ফেলে দিলে হয়তো চিন্তা করতে পারি আর সাবধান থাকবেন খুব সাবধান সতর্ক থাকবেন আপনি আপনার মাধ্যমে এই সতর্ক থাকতে হবে যে আপনার কাছে যে সরিয়ে দেওয়া হয়েছে কিতাব নাদিল করা হয়েছে এগুলো থেকে স্মরণের জন্য প্রচন্ড করা হবে একটু কম্প্রোমাইজ করে ফেলেন খবরদার সাবধানে থাকবেন তাহলে আমাদেরকে কতবার আল্লাহ তালা সতর্ক করছেন দিনকে শরীয়তকে ফলো করার জন্য যে সমস্ত ফর্মুলা নিয়ে আসে ওগুলা থেকে দিন বিরোধী যে সমস্ত বাস্তবতা আছে যে সমস্ত আইডিয়লজি আছে আদর্শ আছে আইন কানুন আছে এগুলা থেকে সরে আসার জন্য কি চাপ আসবে আমরা দেখতে পাচ্ছি এই জমানায় মনে হয় যেন আল্লাহ তালা আমাদের অবস্থাটা আগে জানতেন নাকি জানতেন না জানতেন মনে হয় বললে তো ভুল হবে নিশ্চয়ই আল্লাহ জানতেন নিশ্চয়ই জানতেন আমাদের কথা সময় আমাদের অবস্থাকে সামনে রেখেই মনে হয় যেন আল্লাহ তালা এই কেবল নাজিল করেছে। অথচ চোদ্দশো পনেরোশো বছর আগে নাজিল হয়েছে এক একটি কথা এই জমানোর জন্য কিরকম ফিট করতেছে বলেন তো হান্ড্রেড পার্সেন্ট ফিট করছে দিস ইজ কোরআন কেরামত পর্যন্ত সমাজ এবং কোরআন সঙ্গে যাওয়ার মতো কোরআন নাজিল হয়েছে তারা যদি মনে রাখবেন এর ক্ষতি তাদেরকে একদিন পোহাতে হবে হয়তো তাদের এই গুণা অপরাধ আল্লাহর দিনকে রিজেক্ট করা প্রত্যাখ্যান করা দুশ্মনি করার কারণে তাদের গুণা তাদেরকে একদিন তার মজা দেখিয়ে ছাড়বে তাদের এই করুণ পরিণতি একদিনে আসবে আল্লাহর দিনের দুশন মনে করেছেন তাদেরকে কিভাবে কোন গজর দিয়ে আল্লাহ পে করবেন করাবে সেটা আল্লাহ ভালো জানেন ইন্না তবে অনেক মানুষ ফাঁসে হয়ে বসে থাকে দুনিয়ার অধিকাংশ মানুষ সহিতরীকে আসবে না হকের পরিপন্থী বাতিল তরিকা যাবে অধিকাংশ মানুষের ঝোঁক কোন দিকে শরীয়তের দিকে না উল্টা দিকে মুসলমানদের মধ্যে ঝোঁক কোন দিকে উল্টা দিকে আর সারা দুনিয়ার মানুষকে আনলে কোন দিকে ম্যাজরিটি উল্টা দিকে এই কথা তার অধিকাংশ মানুষ ফেসকে ফুজুরি চায় গুনার রাস্তা শয়তানের রাস্তা খারাপ রাস্তা মুনকার রাস্তা তাদের কাছে আকর্ষণীয় পাক পবিত্র রাস্তা খারাপ যে সমস্যা আল্লাহ বলেছেন অন্য কারণ হারস্তা বিমুখ মেনিন অধিকাংশ মানুষ আপনি চাইলেও ইমানদার হবে না হেনবি যতই চান যতই আশা করেন চেষ্টা করেন অধিকাংশ মানুষ পৃথিবীতে ইমানদার হবে না একমাত্র আরেক কাহিনী তার মেজরিটি মানুষ করবে ইসলামের পক্ষে সংখ্যা হয়ে যাবে কম আরেক আয় আল্লাহ বলেছেন যদি আপনি মেজরিটি লোকের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে গোমরা করে ফেলবে যদি সবাই কি বলে মেজরিটি কি বলে খালি সবসময় এটা অনুযায়ী করেন তাহলে কোন দিকে আল্লাহর দিকে নিয়ে যাবে বিপরীত রাস্তা নিয়ে যাবে তাহলে মুসলমানদেরকে আল্লাহ এবং তার রাসুল কি বলেছেন এইখানে যখন ওই নির্দেশ থাকে তখন আর মেজরিটি কি বলে কোন দিকে যাইতে বলে এটার কোন ফর্মুলা কাজ করবে না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে যেটা আল্লাহর কোরআন নিষেধ করে নাই সেটা তখন রাস্তা এটা কি এখান দিয়ে নিবেন না ওখান দিয়ে নেবেন এটা কোরআন লেখা আছে নাকি সেটা হইতে পারে পাসপোর্ট কি মেশিন রিডেবল হবে না হাতে লেখবেন এটা কি কোরআন লেখা আছে নাকি এটা দোকানটা জায়গা আছে কিন্তু যেগুলো হালাল এবং হারাম যেগুলো পাক পবিত্রতা হক না বাতিল এগুলো কাদের হাতে আল্লাহ এবং তার রাসুলের হাতে এখানে মেজরিটি মানুষের ওপিনিয়ন নিয়ে যাওয়া যাবে না ডেমোক্রেসি তো সবকিছু হালাম করতে পারে আবার সব কিছু হালাম করতে পারে কিন্তু সজাগ আল্লাহ এবং তার রাসুলের যেখানে পরিষ্কার আইন কানুন আছে সেখানে ডেমোক্রেসি কোন হাত দিতে পারবে না সেখানে কোন রাইট নাই আর যেখানে আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন ট্রাফিক লটা কিভাবে কার্যকরী করতে হবে আল্লা সিরিয়াস গাইডলাইন দিয়েছেন এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই মানুষের মেজরিটির কথা চলার এখানে কোন সুযোগ নেই ওমান আহসানু মিন আল্লাহ মানলে কাউমিউ কেন তারা কি এখন এই শরীয়ত আসার পরে চায় যে আবার জাহিলিয়াতের হুকুমের দিকে যাবে জাহেলিয়াতের শরীয়তের দিকে যাবে জাহিলিয়াতের আইন কানুনের দিকে যাবে নই ইসলামী যেগুলের আইন কানুন আল্লাহ তালা দিয়েছেন শরিয়া দিয়েছেন ওমান আহসানুমিনাল্লাহ মানলে কাউমিউ কেনুন এই সমস্ত বিষয়ে আল্লাহর চেয়ে ভালো ফাইসালা ভালো আইন কানুন ভালো নির্দেশ আদেশ আর কে দিতে পারে ওই কৌম যারা তাদের জন্য আর ভালো নির্দেশ কোন জায়গা থেকে আসবে শরীয়তের আইন পছন্দ হয় না মানুষের মন গড়া আইনটা খুবই ভালো লাগে না উজুবিল্লা মুসলমানদের কথা আমরা চিন্তা করি যদি আজকে অনেক মুসলমানরাই শরীয়তের আইনকে ব্যাকডেইটেড মনে করে অনেক প্রাচীন এই জমানার জন্য এটা অসম্ভব এরকম মনে করে তারা জাহিলিয়তের আইনের দিকে যাচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা এর বিপরীতে যেটা আসে সেটা কি জাহিলিয়া মূর্খতা মূর্খতা সেটা জ্ঞানের কথা হতে পারে না একদম অনেক বড় পন্ডিতের মাথা থেকে আসলেও সেটা কি জাহিলিয়াত মূর্খতা যেটা আল্লাহ তালার দিনের বিপরীত কোন আইন কানুন নিয়ে আসে এই কথাগুলো শুধুমাত্র নবীকে বলা হয়নি উম্মদকে লক্ষ্য করে বলা হয়েছে দুনিয়ার অন্য মানুষরা যারা কোরআন পড়তে আসবে না তাদের জন্য নয় যারা কোরআনকে পড়বে একইন করে ইমান আছে তাদের জন্য আজকে চিন্তার বিষয় যে আমাদের আমাদের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে মুসলমানরা আল্লাহর কোরআন এবং সুন্নাকে কতটুকু অনুসরণ করছে কতটুকু তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে এটা তাদের কাছে দিনের উপরে থাকার না থাকার হয়ে যাচ্ছে আমি মুসলমান দাবি করলাম অথচ কোরআনের বিরুদ্ধে আমার যত আইন কানুন পাশ করবো আর আমি মুসলমান আমার মুসলমান সবাইকে বাপের বাড়ি থেকে কনফার্ম করে নিয়েছে আমার আল্লাহর বিরোধিতা করবো দুশ্মনী করবো আল্লাহর কোরআনে দুশ্মনী করবো অথচ আমি মুসলমান দাবি করবো দাবি করে তো থাকা যায় কিন্তু এই দাবি কি মিথ্যা দাবি এই দাবি টিকবে কিনা সেটা ফায়সা হবে কোথায় যখন তোমরা আল্লাহর আজকে গলা বড় মিডিয়া তোমাদের সব তোমাদের রেডিও তোমাদের টেলিভিশন তোমাদের পত্রিকা তোমাদের সাংবাদিকরা তোমাদের সব তোমাদের পয়সা খেয়ে তোমাদের জিন্দাবাদ আর দিন ইসলাম মুর্দাবাদ সেদিন ফয়সলা হয়ে যাবে সব